ইহুদিগণ তাদের লিডার বানালেন যে ব্যক্তিকে তার নাম হচ্ছে ইউসাই কোনো কোনো রেওয়ায়তে বলা হচ্ছে নাম ছিল উসাইর এই উসাইরটা সেই ব্যক্তি যখন এই লিডার হয়ে গেল সে লিডার হয়েই চিন্তা করল কিভাবে মদিনা এবং মোহাম্মদ সালসামের বিরুদ্ধে আবার আরবদেরকে ঐক্যবদ্ধ করা যায় গাতফান কবিলা বড় কবিলা এবং কোরাইশ কবিরার সঙ্গে সে যোগাযোগ শুরু করে দিল সে নিজে গাদফান কবিলা কাছে গেল গিয়ে সেখানে তাদেরকে উৎসাহিত করলো যে আমরা ভুল করেছি বা আমরা সময় মতো সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি এই লোকটা তো এখন ভালো করে জেকে বসেছে এই মদিনায় তাকে যদি উৎখাত না করা যায় তাহলে আমাদের কারোই কোনো শান্তি হবে না এই ইহুদি ওসাইর লিডারটা গিয়ে গাদফান কবিলা সবাইকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করলো এই খবর পৌঁছে গেল রসুল তখন তিনি খবরটা কি পরিমাণ হচ্ছে কি ষড়যন্ত্র হচ্ছে এটা ভালো করে জানার জন্য বুঝার জন্য তিনি তিন জন সাহাবীর নেতৃত্বে পাঠালেন যে তারা ভালো করে খবরটা নিয়ে আসুক কারণ খাইবার থেকে একটু দূরে আছে তিনি তিনজনকে নিয়ে আসলেন রমাদান মাসে তিনি সেখানে গেলেন খুব যেন তের না পায় এবং সেখানে গিয়ে তিনি খবর সংগ্রহ করলেন যে আসলে তো ঠিক সে তো অনেক বড় ষড়যন্ত্র জন্য মাল মশলা তৈরি করছে এবং নিজে উদ্যোগী হচ্ছে অনেকে উৎসাহিত করছে নবী করিম দিল করতে ওনাদের পক্ষে সম্ভব হল কিছু কূটনৈতিক ওনারা শেষ পর্যন্ত সক্ষম হলেন তাকে হত্যা করতে আসিরকে বা উসাইরকে আলহামদুলিল্লাহ এতে করে মোটামুটি খাইবারের ইহুদিদের অন্যতম প্রধান নেতা যখন শেষ হয়ে গেল নবী করিম সালের জন্য অনেকটা নিরাপত্তা হয়ে আসলো আলহামদুলিল্লাহ খবর যখন ওনার কাছে আসলো তখন তিনি বললেন তার সঙ্গে প্রায় তিরিশ জন এই তিরিশ জনকে শেষ পর্যন্ত ওনারা যখন হত্যা করলেন এই ওনাদের মধ্যে থেকে ওনারা তিরিশ জন গিয়েছিলেন এ তিরিশ জন মুসলমান পক্ষ থেকে আর তিরিশ জন ইহুদিদের পক্ষ থেকে তারা ছিলেন তাকে একটু চাল চলে ায় নিয়ে আসতে সেখানে বুঝাপড়া করতে কিন্তু সেখানেই তাদের মধ্যে সংঘর্ষ লেগে যায় এক পর্যায়ে এবং তিরিশ জন ইহুদি উনত্রিশ জনই নিহত হয়ে যায় তিরিশ জন সাহাবির হাতে তাদের লীরা সহ এবং কোন সাহাবি সেখানে আলহামদুলিল্লাহ নিহত হননি তারা নিরাপত্তা সহকারে তাকে মদিনায় পৌঁছে যান খুব এই খবর আসা পরে স্বস্তির নিঃশ্বাস নিলেন তিনি বললেন তাদের তোমাদের কে আল্লাহ এই জালিম কৌমের হাত থেকে নাজা দিয়েছেন আশা করা যায় তাদের পক্ষ থেকে আর কোন বড় শত্রুতা দুশ্মনী তোমাদেরকে মোকাবিলা করতে হবে না এবং আব্দুল ইসলাম আনহু তিনি সেখানে আহত হয়েছিলেন কিছুটা ওনার মাথা ফেটে গিয়েছিল নবী করিম সাল আল্লাহ জখবের জায়গায় একটু করে দিলেন দোয়া করে দিলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ওনাকে সম্পূর্ণ সুস্থ করে দিলেন এই একটা ঘটনা খাইবারের মোটামুটি গেল এরপরে আরেকটি ঘটনা সদায় বিশেষ আগে ঘটল নবীর কারিম সালে আবুকে তিনশো মানুষ তিনশো মহাজের আনসার সহকারে পাঠালেন আরেকটি অভিযানে এবং সেই অভিযানে অমর রাজ আনহু ছিলেন আবু অবৈধ ইবুলের আন্দারে অমর রেলা আনহু সহ মহাজের আনসারীদের আরেকটি অভিযান পাঠালেন তিনি কোন দিকে লোহিত সাগরের পাড়ে দিয়ে চলে যাচ্ছে নবী করিম সাল্লা এই তিনশো সাহাবিকে পাঠালেন যে তাদের মোকাবিলা করো তাদেরকে নিরাপত্তা সহকারে এই সমস্ত টাকা পয়সা নিয়ে যাওয়ার নাই তোমরা ওদেরকে গতিরোধ করার জন্য যার ফলে তিনি ওই সময় মদিনায় তেমন কোন খাবার টাবার না খেজুর আসতে এখনো দেরি আছে কিছুটা কম সম্পদ দিয়ে কম খাবার দিয়ে পাঠালেন এক বস্তা বড় এক বস্তা খেজুর দিলেন এটা ছিল ওনাদের খাবার আর পানি ওনারা যেতে যেতে রাস্তা অনেক দূরে ছিল যেতে যেতে তাদের খেজুর পরিমাণ অনেক কমে গেল চিন্তা করলেন সামনে তো অভিযান অনেক বাকি আছে কেমনি চলবে খাবো কি এখন খেজুর গুলো ওনারা খাওয়া কমিয়ে দিলেন আর কারো কাছে পার্সোনাল কেন খেজুর থাকলেও যিনি আবুদেব তিনি বললেন সব খেজুর আমার কাছে জমা দাও কার কাছে কি আছে জমা দিয়ে ওনারা আস্তে আস্তে অল্প অল্প করে খালেন খেতে খেতে শেষ পর্যন্ত আরো কমে গেল এখন প্রতিবেলা একটা করে খেজুর দেন আর পানি এখন এই একটা খেজুর আর পানি খেয়ে পেট ভরে তো ওনারা খেজুরটা যে খেতেন তা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে বলে যে আমরা খেজুরটা মুখে চকলেটের মতো চুসতাম আর পানি ঢেলে দিয়ে পানি গিলতাম একটা খেজুর নিয়ে ক্যামনে খেলা একটা খেজুর তোমাদের মা তিয়া আনকুমতাম রাতুন একটা খেজুর তোমাদের দিনের খাবার এটা ক্যামনে সম্ভব হলো কেমনি বেঁচে বেঁচে ছিলে। তিনি বললেন সেদিনের দাম কত এখন বিনা খাবার কিভাবে থাকা যায় এরপরে আমরা শেষ পর্যন্ত আশেপাশে জঙ্গলে গাছের পাতা লাঠি দিয়ে এগুলো পেরে পেরে ওগুলা চিবিয়ে খেতাম বা পানির মধ্যে ভিজিয়ে রেখে ওগুলা রস সহকারে পানি খেয়ে কোন জীবন কাটিয়েছি বেশ দিন গেল এবং খেতে খেতে আমাদের মুখের গ্রহ মুখের ভিতরে ঘা হয়ে গেল এইভাবে আমরা প্রায় আরো অর্ধ মাস প্রায় পনেরো দিনের মতো অপেক্ষা করছি লোহিত সাগরের তীরে যে তারা কখন আসবে সেটাকে তাদেরকে আমরা ধরার জন্য । তো এই এটাকে বলা হয় খাবাত খাবাত মানে হলো গাছের পাতা যদি নাম আছে কোনো কোন ক্ষেত্রে খাবাত বলে সেখান থেকে এই যুদ্ধের নাম হয়েছে পাতা খাওয়ার যুদ্ধ বা ওই তিনশো বাহিনীর মধ্যে একজন ছিলেন কায়েস এবনে শাহাদা কায়েস হলেন শাহাবি সাহাবিবনে অবাদার ছেলে যিনি মদিনার সম্ভ্রান্ত বংশ এবং আহ বংশের লিডারের ছেলে তিনি দেখলেন মুসলমাদের এত কষ্ট হচ্ছে ওনাদের তো অনেক লোকাল লোকদেরকে বললেন যে তোমাদের কে আস মোদিরায় আমি খেজুর দিয়ে তোমাদের এখানকার উঠ কিনব তোমরা আমাকে এই পরিমাণ উঠ দিলে তার মোকাবিলা এই পরিমাণে কিন্তু পণ্য দিয়ে পণ্য কিনা হতো জিনিস দিয়ে জিনিস কিনা হতো কিন্তু বেশি সময় তিনি বললেন যে ঠিক করলেন যে একটা উট কিনলে এত বস্তা বা এই পরিমাণ খেজুর এক একটা উটের দাম হবে তো সেখানে ওই এলাকা জনবসতির জোহাইনা কবিলার একটা লোক ছিল সে বললো মান আনতা তুমি যে খেজুর বিক্রি করবার মধ্যে আমাদেরকে খেজুর দিয়ে দাম দিবা তোমার পরিচয় কি তুমি কতটুকু তোমার কথা ঠিক আছে শুনলে সেটা আমি কনসিডার করতে পারি সে দেখল একটা ভালো ডিল পাওয়া যাবে এখন এখানে তারা একটু ঢেকায় পড়েছে এনে উঠ বিক্রি করা যাবে অনেক চড়া দামে এদের কাছে তো তিনি পরিচয় দিলেন আনা কাইস সাদ এভিনে অবাধা এভিনে দুলাই। ওনার পিতার পরিচয় সহকারে দিলেন পিতা একজন একটা ভালো সম্পর্ক অনেক আগ থেকে আছে একটা বন্ধুত্বের মতো আছে কাজে তোমাকে বিশ্বাস করতে আমার কোনো অসুবিধা নাই আমিন হুতে যা যায় এই কথার ভিত্তিতে কায়েস কায়ে সাদ ওরা থেকে নয়টি উট কিনলেন নয়টি উট কারণ কত কত লোকের খাবার লাগবে ডেলি তিনশো লোকের খাবার উঠ কিনলেন বে ওয়াস্কিন কুল্লু জা জরু বেওয়ামার ওকে একটি উঠের দাম হচ্ছে এক ওয়াস্ক পরিমাণ খেজুরের এক ওয়াস্কের পরিমাণ হচ্ছে অর্থ সেতুনা সাইট শিলে এক ওয়াসাকায় এখন শ কদ্দুর এই জমানায় আমরা যে ফেতরা দেই নেসে সা অথবা পুরো তো এক এক পরিমাণ হচ্ছে পনে তিন কেজি পৌনে তিন কেজি প্রায় হ্যাঁ একশো পঞ্চাশ কেজির মত একশো পঞ্চাশ কেজি খেজির বিনিময় একটি উঠ এইভাবে মূল্য ঠিক হলো নি আলহামদুলিল্লাহ এবং তিনি সাক্ষী হিসাবে এই যে কিনলেন কয়েকজন সাহাবিকে সাক্ষী বানালেন অমর রাজি আল্লাহ আনহুকে বললেন যে আপনিও সাক্ষী হন তার ডিলিং এর ব্যাপারে চুক্তি করলো নয়টি উঠ কিনলো এই ডিলিং এর ব্যাপারে এই ট্রানজেকশন এর ব্যাপারে অমর রাজি আল্লাহ আহু বললেন আহ আনা মা আমি সাক্ষী হব না কেন সাক্ষী হবেন না মালু লাহু সে যে বিক্রি করবে তার খেজুর বিক্রি করতেছে তার কাছে আর এট কিনছে এখন বিক্রি করতে হলে মালটা তো নিজের কাছে থাকা লাগে এর কোন মাল নাই তার যে মালের কথা বলছে সব মাল তো তার বাবার তো উনি একটা ফ্যাক্টরি মাসালের মধ্যে পড়ে গেলেন আরকি যে ব্যক্তির নাই বিক্রি করার জন্য মাল না থাকলে বিক্রি করব এইরকম ওয়াদা করতে পারে না এটা ওনার কাছে বৈধ ট্রানজাকশন মানে হলো না ওনার ইশতেহাদ তখন ওই জোহানি ব্যক্তিটি যে বিক্রি করছিল সে বলল বললি আমার কাছে মনে হয় না তার আব্বা যে সাহায আ তিনি ভদ্র সম্ভ্রান্ত বংশের মানুষ তিনি তার ছেলের এই খরিদ করার কাজটাকে যে রিজেক্ট করবেন অ্যাকসেপ্ট করবেন না স্বীকৃতি দেবেন না এবং মূল্য পেয়ে করবেন আমি তা বিশ্বাস করি না কারণ আমি এই পরিবারটাকে চিনি হাসানান হাসান আমি দেখতে পাচ্ছি যে তারা তার চেহারা দেখলেই বুঝি যে সে একটা সৎ মানুষ তার বাবা কেউ আমি চিনি এবং এটা একটা ভালো কাজ তারা ঠেকে গেছে তাদেরও ঢাকা সারলো আমিও মোটামুটি একটা নিরাপত্তা আছে যে পেয়ে যাব কাজে এই ট্রানজেকশন আমি করবো যখন কায়েস রাজিয়া আল্লাহ আনহু কিনতে চাইলেন অমর রাজিয়াল আনহু এই সাক্ষী হতে চেলে চাইলেন না আপত্তি করলেন তখন দুইজনের মধ্যে একটু বাদানুবাদ হয়ে যায় একটু তর্ক বিতর্ক হয়ে যা আহ হাতটা আগলাদা লাহু কাইসনাল কালাম আহ একটু শক্ত কথায় অমর বলে দিয়েছিলেন তারপর যাই হোক শেষ পর্যন্ত ওনারা ডিল করেন কায়েস কিনলেন এবং প্রথম দিনেই কিনার পরে তিনটা জবাই করে দিচ্ছেন তিনশো লক্ষ খাওয়ানোর জন্য দুই বেলা আশা আল্লাহ পরের দিনও আরো তিনটা জবাই করছেন এতদিনের ক্ষুদা বুঝেন না মোটামুটি বাহিনীর লিডার ছিলেন কে আবুদেব জর্র হারা দিয়াল আনহু তিনি বলেন আর দরকার নাই আমরা মোটামুটি কিছু খাইছি কিছু এনার্জি হয়েছে আর তুমি কাজ করো না অমরাজ আনহু দ্বিমত পোষণ করেছেন থেকে ঠুকে যদি আমরা এটা যা খাওয়া খেয়ে নিয়েছি আর এই বেশি দায়িত্ব নেওয়ার আসলেন ওখানে গিয়ে দেখেন হুতান মাইতান মিনাল বাহার মেসলার ইহুল আমবার যে বিশাল এক মাস সাগর থেকে উঠে এখন এটা মরে গেছে পচে যায় নাই কিন্তু যাস মানে তার তরতাজ ছিল মনে হল যাস এখন তার প্রাণ নাই আর কি এরকম এক বিশাল তিনি উদাহরণ দিলেন বাবায় যে মেথিলের দরে দরে ছোট পাহাড়কে পাহাড়ের মতো সাইজ বলে এক বিশাল প্রাণী সাগর থেকে এখানে এসে এখন এই আটকে আছে এবং তার প্রাণ শেষ হয়ে গেছে এটা এটাকে বলা হয় আম্বার এই প্রাণীটি এখানে ছিলেন তিনি সাগর থেকে বিশাল একটি প্রাণী আমাদের এখানে উঠে আসলো বা উঠিয়ে দিয়ে গেলেন আল্লাহর পক্ষ থেকে উনি বলেন কাসিব দখম কাসিব বলে মরুভূমিতে যখন এই বাতাসের কারণে মাঝে মধ্যে বালিগুলো বালিয়াড়ি হয়ে যায় জমে ছোট পাহাড়ের মতো সাইজ হয়ে যায় কোন কোনো এলাকায় এরকম বিশাল সাইজের হয়ে গেল আমরা এটার কাছে আসি দেখি যে এটা তো আমার নামক একটি বড় তিমি মাছ বা কুমিরের সাইজ বিশাল একটা কিছু সমুদ্রে পাওয়া যায় তখন আমরা এটা চিন্তা করলাম অনেকেই ভালো রেজি কালা নিয়ে আসলেন কিনা দেখি তো আবু বাই দারা জিয়াল্লাহ আল্লাহ আনু বলেন মাই তা এটা তো মরে গেছে খাওয়া হালাল হবে কিনা আবার সবাই মিলে বললো অতবাদ নিজেই বললেন হয়েছি আর আল্লাহর রাস্তায় আসি এখন তো আমরা তো একটা ঠেকে গেছি না খেয়ে মারার অবস্থা এই অবস্থা তো অনেক সময় স্বাভাবিক ভাবেই হারাম কিছু কি হয়ে যায় খালাল হয়ে যায় তো এইরকম চিন্তা করে বললো আল্লাহ সবকুম তোমরা এখন বাধ্য হয়ে গেছে উপায় নেই উপায়হীন হয়ে যেহেতু গিয়েছায় আল্লাহ ভরসা করে আমরা খাই ওই পরে প্রায় ওনারা আঠারো দিন ছিলেন এবং প্রতিদিন ওনারা আহ এইখান থেকেই খেলেন যে কয় মিল খেয়েছেন যে কয় বেলা খেলেন এটা থেকেই ওনারা নিয়মিত খাওয়া শুরু করে দিলেন খেতে খেতে মাশাল সবার স্বাস্থ্য খুব ভালো হয়ে গেল এই কয়দিন যে গাছের পাতা পুতা খেয়েছেন একটা করে খেজুর খেয়েছিলেন তার আগে এই অবস্থা কেটে শামিনু মানে মোটা হয়ে গেলেন সবাই মাসো আল্লাহ হয়ে বললেন পরে যেটা কেমন ছিল রায় বিল খেলাল যে আমরা তার যে চোখগুলো আছে চোখের আশেপাশে চর্বি আছে যে মাছের ওগুলো কি আমরা এভাবে করে যোগার করলাম পরে আমাদের কাছে মটকা টটকা জাতীয় বস্তা ছিল সবগুলো ভর্তি করলাম যে যখন তা থেকে আমরা মনে হয় এত পরিমাণ সাইজ হয় এক গরুর গোষ্ঠ এক পিসের মধ্যে বিশাল এরপরে আস্তে আস্তে ওনারা খেতে শেষ করে যখন এই চোখের যে ইয়েটা আছে আমাদের চোখের বাইরে গোল গোলাকার হাডি মতো আছে না তাই না যদি কেউ মরে যায় তাহলে এখানে এরকম গোল একটা হাড্ডি পাওয়া যাবে সার্কেল একটা বৃত্তের মত বড় যে ওইটা যখন খাওয়া শেষ হয়ে গেল আমরা ওই হাড্ডিটার মধ্যে দেখলাম প্রায় হাডিটাকে মাটিতে বিছিয়ে তার মধ্যে ১৩ জন বসতে পেরেছি ওই হাড্ডির এই সার্কেলের ভিতরে ১৩ জনের জাগা হয়েছে এরপরে আরেকবার আমাদের মধ্যে যার উঁট ছিল সবচেয়ে একটু উঁচু উঁটওয়ালা যিনি ছিলেন সেই উঁটের মধ্যে আমাদের মধ্যে সবচেয়ে লম্বা ব্যক্তি যে ছিলেন তাকে বসানো হলো এবং তাকে বলা হলো যে তুমি এই সার্কেলটাকে খাড়া করে রাখা হয়েছে এর ভিতরে যে ক্রস করতে পারো কিনা দেখো এই সবচেয়ে লম্বা ব্যক্তিটি সবচেয়ে উঁচু উঁটে বসে এই সার্কেলটা এভাবে তখন ধরে রাখা হলো এর ভিতরে যে পার হয়ে গেলেন তার মাথা ঠেকলো না উপরের অংশের সাথে চোখের গোলাকার এই বৃত্তটার এত বড় সাইজ এখন গোটা সাইজ হতে প্রাণীটার আলহামদুলিল্লাহ আর ওনাদের কষ্ট হল না ওই বাহিনী বোধহয় খবর পেয়ে পালিয়ে গেল ওনাদের মোকাবিলা করতে হয়নি অতপর তারা নবী করিম সাল্লা কাছে মদিনায় পৌঁছে গেলেন পৌঁছে গিয়ে বলেন ইয়ার আসলে এক কাজ করছি তো আমাদের না খেয়ে মারার অবস্থা এই জিনিস যে খেলাম এখন আমাদের ঠিক আছে কিনা তখন তিনি তাদের কাছে পরিচয় পেলেন বললেন আল্লাহ তালা তোমাদের জন্য সাগর থেকে এই আনার ব্যবস্থা না খেয়েছিলে এক পর্যায়ে আল্লাহ তালা তোমাদের জন্য নিজে এই রেজেক্ট বের করে আনলেন তারপরে বললেন ফাহী হিসাই ইনফা তো না এখন ওটা থেকে কিছুকে নিয়ে আসছো যে আমাদেরকে একটু দিতে পারবা তখন বলে যে কিছু নিয়ে আসছো কিনা আমরা সাথে নিয়ে এসেছিলাম দিলাম থেকে সেটা মজা করে খেলেন এবং কোন কোন রেওয়াজ আসে যে ওনারা এগুলা কেটে কেটে কিছুটা শুকানোর একটু লবণ দিয়ে শুকিয়েছেন ছুটকির মতো আর কি বা আমাদের দেশে কোরবানির সময় পুরনো দেখেছি কোরবানির গোষ্ঠকে রোদের মধ্যে শুকিয়ে শুকিয়ে ছুটকি করেছিল তো এইরকম ওনারা এই ছুটকির মতো শুকিয়ে বেশ নিয়ে আসলেন সেখান থেকে নবী করিম সাল্লা আসলামকে দিলেন উনি খেলেন মাসা আল্লাহ খুব খুশি হেলেন এই ঘটনার পরে আরেকটি ঘটনা ঘটে সাওয়াল মাসে এই ষষ্ঠ হিজড়ি সনেই আহ মদিনাতে আসলো আরেকটি পাশের ওকল কবিরার থেকে ওরাইনা কবিরার থেকে দুইটি কবিলার থেকে কয়েকজন লোক আসলো এসে তারা ইসলামের খবর দিল যে আমরা ইসলাম কবুল করেছি তা ছিল আট জন এসে বললো আমরা অমুক অমুক কবিরা থেকে দুই দুই কবিলা থেকে এসেছি আমরা ইসলাম কবুল করেছি মদিনা থাকতে চাই আপনার কাছে দিন শিখতে চাই তো নবিকারি সাল্লা আলাইসালাম তাদেরকে থাকতে দিলেন খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন গেস্ট হিসাবে এবং এরপর দেখা গেল যে তারা একটুখানি অসুস্থ হয়ে পড়ল। অসুস্থ হয়ে গেল এই যে তাদের শরীর শুকিয়ে গেল প্যাটটা বড় হয়ে গেল এরকম একটা রোগ দেখা দিল তো কোনো রেওয়াজ আসছে আসলে রোগটা তাদের আগেই সৃষ্টি হয়ে গেছিল আসতে এখানে আসা পরে না কিন্তু এভাবে এখন তাদের আসতে বেড়ে গেল রোগটা এখন তারা পরে বলল যে হে আল্লাহ রসুল আমরা তো আসলে ওই উঁটের দুধ চুধ একটু বেশি খাই খেতাম ওখানে থাকতে আমরা আসলে গ্রামে থাকার মানুষ এই শহরে থাকা আমাদের এই শহরে হাওয়া পোষায় না আমরা তো অসুস্থ পড়েছি তো আমরা কোথায় গিয়ে একটুখানি উটের দুধ চুধ খেতে পারি আমাদের শরীরটা যদি সুস্থ হয় তখন নবী করিম সাল্লা ফাইন আল্লাহরু নামি ফিবু নিহা আলবা নিহা আরব দেশে তখন উটের দুধ তার সঙ্গে উটের প্রস্তাব মিশিয়ে তারা খেত কিছুটা কিছু প্রসাব মিক্স করে দিলে এটা অনেক রোগের নাকি ঔষধ হিসাবে কাজ করত। এখনো কোনো কোন আরব এলাকায় এটা করে বেদুইন এলাকায় পল্লী এলাকায় এখন এই সিস্টেম আছে তখন বললেন যে তাহলে তোমরা আমার যে বাইতুল মালের উঠ আছে বা ওনার নিজের যে উঠ আছে এগুলো দেখাশনা করার জন্য মদিনা শহরের থেকে দূরে একাধ মাইল দূরে যেখানে একটু ঘাস চাষ পাওয়া যায় ওই এলাকায় রাখাল আছে ওনার উঁটের রাখাল সহকারে ওখানে তিনি যেতে বললেন তার কাছে যাও ওখানে থাকো কয়দিন তোমরা উঠে দুধ খাও উটের পেশা পেশাব খাও যদি তোমাদের ভালো হয় তো সেখানে যাও তারা সেখানে গেল যাওয়ার পরে তারা বেশ কয়েকদিন থাকলো এবং উঠে দুধ খেলো এরপরে পস্তাব খেলো তারপরে তাদের শরীর ভালো হয়ে গেল অসুস্থতা দূর হয়ে গেলো মোটা তাজা হয়ে গেল এবং এখন তাদের ভিতরে দেখা গেল যে আসলে এরা সঠিক মুসলিম ছিল এরা এক ধরনের ক্রিমিনাল পর্যায়ের লোকজন কোন ক্রাইম করার তারা এসেছিল শেষ পর্যন্ত তাদের ভিতরে একটা ষড়যন্ত্র তাদের মাইন্ডে ঢুকলো তারা নবীকারের এই রাখালটা যে ভালো মুসলিম ছিল তাকে তারা খুব কষ্ট দিয়ে হত্যা করলো এবং তাকে তারা নাক কান কেটে ফেললো চোখের মধ্যে তারা বিভিন্ন রকমের খোঁচা দিয়ে দিয়ে চোখ বের করে ফেললো এই জাতীয় অনেক কষ্ট দিয়ে তাকে হত্যা করলো অতপর সমস্ত যে কয়টা উঠছিল সবগুলো লুট করে নিয়ে রানা করে দিল তাদের কবির দিকে যখন কাছে এসে পৌঁছে গেল তিনি জলদি করে বিশ জন ঘুড় পাঠালেন তাদেরকে ধাওয়া করতে ধরে আনতে এবং তাদের সঙ্গে একজনকে পাঠালেন কাএফ হিসাবে কা যে কেয়াফা জানে কেয়াফা আরবদের একটা বিশেষ স্কিল ছিল যে কোন দিক থেকে কোন লোক হেঁটে গেল পায়ের দাগ দেখে উঁচের দাগ উঠে পায়ের ছাপ দেখে বালির বুঝতে পারে এরা কোন কবিলার বা কোন দিকে গিয়েছে এদের এদিকে এগুলা চিনতে তারা খুব এক্সপার্ট স্কিল এরকম একজনকে পাঠালেন তাতে ওদেরকে ধরতে পারা যায় কোন দিকে তারা গিয়েছে রাস্তাটা ঠিকমত মিস না করে এরপরে তিনি দোয়া করলেন যে আল্লাহমা আ এম আলাই হিম তার আল্লাহ এই ডাকাতগুলো লুটেরাদের রাস্তা আপনি তাদের কাছে রাস্তা তারা যাতে চিনতে না পারে তাদেরকে আপনি রাস্তা চেনা থেকে অন্ধ করে দেন মানে রাস্তা চিনতে না। তারা ঘুরতে থাকবে রাস্তা ভুল ভুল করবে ফিজিক্যালি অন্ধ হয়নি আল্লাহম আলাই হিম তরিয়ক আল্লাহ রাস্তা তাদের কাছে অন্ধের মতো করে দেন জামাল আর আল্লাহ তাদেরকে আপনি এত তাদের পথকে এভাবে সংকীর্ণ করে দেন যেভাবে উঁচের চামড়া সংকীর্ণ হয়ে যায় অর্থাৎ উঁচের চামড়া যেভাবে শরীরের সঙ্গে বেশি দূরে না একদম কাছাকাছি লেগে থাকে অর্থাৎ রাস্তাটা তাদের প্রশস্ত না হয়ে যায় তারা যেন কনফিউজ হয়ে যায় রাস্তা চিনতে না পারে যেতে না পারে তাদের ব্যাপারে তিনি আল্লাহ করলেন এরপরে তারা যে ভেঙে যাচ্ছিল সকাল সকাল প্রত্যেক রাতের শেষ সাথে অন্ধকারে কাজ করে ভাগছিল দিন হয়ে গেল তারা এখন রাস্তা মধ্যে খালি ঘুরে রাস্তা টার পায় না কোন কোনদিকে রাস্তা কিছুক্ষণ তারপরে এখন ঘোরাঘুরি করছে শুধু আলহামদুলিল্লাহ দিনের সূর্যের আলো যখন প্রখর হয়ে আসলো পেছন দিক থেকে বিড় ধাওয়া করে তাদেরকে ধরে ফেললো তাদেরকে নিয়ে আসলো বন্দি করে নবী করি ইমসামের কাছে তিনি তখন অর্ডার দিলেন তাদের মৃত্যুদণ্ড কার্যকরী করতে কারণ তাদের মৃত্যুদণ্ড কার্যকরী করতে হবে এই জন্য যে তারা এই কজনা মিলে কি করেছে এক লোককে হত্যা করেছে তো ইসলামী শরীয়তের কেসাথের শাস্তি কি হত্যার বদলায় হত্যা খুনের বদলায় খুন করতে হবে তাদেরকে এইটাই মৃত্যুদণ্ডই এবং একজনকে খুন করলে একজন যেভাবে হয় একশো জন যদি সবাই মিলে খুন করে একজনকে একশো জনের শাস্তি হবে একজনের মৃত্যুদণ্ড হবে না এটাই হলো শরীয়তে নিয়ম তাই কার্যকরী করা হলো এবং তাদের কার্যকরী করা ব্যাপারে ওই সময় আল্লাহ তালা কোরআন আয়াত নাজিল করলেন সুরাম আয়দার তেত্রিশ নম্বর আয়তের মধ্যে বাদা আউদুবিল্লাহ মিনা তোমার দিন বু হু অ্যাহম ইন খেলা ফিন আউ ইউ ফিনালিক লাহম খিজিউ ফির দু হুম ফিন আের তাবুনা তাদের উপলক্ষে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তালা স্বয়ং নজরে করলেন কি শাস্তি আল্লাহ বলে সমস্ত লোক যারা আল্লাহ এবং তার জমিনের মধ্যে ফাঁসাদ অন্যায় কর্মকান্ডকে ছড়িয়ে দেয় এদের শাস্তি শুধুমাত্র একটাই সেটা হচ্ছে তাদেরকে হত্যা করা হবে অথবা শুলিতে চড়ানো হবে অথবা তাদেরকে পেছন দিক থেকে করে তাদের হাত পা কেটে দিতে হবে অথবা জমিন থেকে তাদেরকে নির্বাসিত করে দিতে হবে কারণ এদের জন্য জীবনে রয়েছে এই অপমানজন শাস্তি আর তাদের জন্য কঠিন আদাব রয়েছে এই সমস্ত মোরতাদ গুলোর শাস্তি হচ্ছিল এবং তারা যে ক্রাইম করেছে হত্যার শাস্তি শাস্তির কারণে হয়েছে তাদের মৃত্যুদণ্ড কার্যকরী করলেন তিনি এই আয়াতের আলোকে এই ঘটনাগুলো যখন একটা একটা করে ঘটল ইহুদি ঠাইপার লিডাদের যখন পতন হলো এবং বিভিন্ন আশেপাশের কবিলাগুলো যারাই যারা বিদ্রোহ করতে চেয়েছে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছে মক্কার বাণিজ্য কা ফেলে ধাওয়া করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে এই সবকিছু আশেপাশে যারা ইসলামের দুশ্মন ছিল সবাইকে তখন অনেকটা আহ দুর্বলতা সৃষ্টি করে দিয়েছে মানসিকভাবে দুর্বল হয়ে পড়লো শক্তির করা সম্ভব নয় বোধ হয় তারা কিছুটা মানসিক ভাবে দুর্বল হয়ে পড়লো এই দুর্বলতা দরকার ছিল। মক্কা জন্য এটা একটা কাজ করবে। কারণ এই জন্য ইশ্বাস পর্যন্ত যেটা আসছে সামনে যে হোদায় বিয়ের সময় মক্কা লোকেরা সঞ্জী করতে বাধ্য হলো তারা দেখলো হিসাব করে যে এখন রসুল্লাহ সাল্লা সালামকে আল্লাহ তালা ইসলামের অনুসারীদের হাতে ভালোই শক্তি তুলে দিয়েছেন আশেপাশে দূষণ সব তারা কাবু করে চলেছে তাদের সঙ্গে এখন লড়াই করতে যাওয়াটা তারা রিস্ক মনে করেনি এই জন্য আবু নেতৃত্বে হোদায় বিহার সন্ধি হতে যাচ্ছে এখন আমরা আসি যে হোদাই বিয়ার সন্ধি উপলক্ষে হোদাই বিয়ার সন্ধি এই কিছুদিন পরেই ঘটে সেটা কোন হজরি শনে একই ষষ্ঠ হিজরিতে কোন মাসে রিলকদ মাসে এই দিলকত নবী করিম সালামিলেন যে তিনি আল্লাহর ঘরে গিয়েছেন অমরা করতে কি আল্লাহর ঘর কাবার ভিতরে তিনি ঢুকেছেন তিনি এবং তার স্বাভাবিক ঢুকেছেন এবং নিরাপত্তা সহকারে মোহাল্লিন আরেছেন অন আর কেউ কেউ চুলকে ছোট করেছেন কেটে এগুলোর তিনি সব স্বপ্ন দেখলেন দেখে ওনার নিজে খেয়াল হলো আমার তো অমরা করতে দেওয়া দরকার আল্লাহ তাল্লাহ তো অমরা করাবেন আমাকে ইঙ্গিত দিয়েছেন সাহাব আর আলিম যখন শুনলেন যে তিনি অমরা করার জন্য সিদ্ধান্ত নিচ্ছেন সবাই রেডি হয়ে গেলেন সবাই খুশি হয়ে গেলেন কতদিন রেডি হো শুধু মদিনা আশেপাশে যারা ইসলাম কবুল করেছিল তাদের অন্যান্য কবিলা খবর দিলেন তোমরা যারা যারা রেডি আসো মদিনা চলে আমরা একসঙ্গে অমরা করতে যাই তিনি চাইলেন যে নাম বারো বড় হয় আর বিভিন্ন কবিলার লোক আসে তাহলে কোরআশরা ওনাকে বাধা দিবে না কারণ শুধু মদিনার লোকদেরকে বাধা দেওয়া হচ্ছে না করায়ের আশেপাশের অন্যান্য অন্য কবিলা বাধা দিলে এক ঘরে হয়ে পড়বে সবাই তাদের দুশ্মান হয়ে যেতে পারে এই ভয়ের কারণে কোরআজগণ বাধা দেবে না ওমরা করতে দেবে এইরকম আশা করে তিনি সবাইকে রেডি হতে বললেন। কিন্তু সাহাবিরা তো আনন্দের সাথে রেডি হচ্ছেন তারা এখানে আহ্বানে যেতে পারছি না তাদের ওজোর খবর আল্লাহ তালা দিয়েছেন পরবর্তী পর্যায়ে হে নবী কি এসে আপনাকে বলবে যারা পেছনে থাকতে চায় আপনার সঙ্গে অভিযানে যাবে না তারা বলবে আমাদের ব্যবসা বাণিজ্য এবং কিছু ঝামেলা পড়ে গিয়েছি এবং আমাদের ফ্যামিলির সমস্যা আছে আমরা আপনার সঙ্গে দিস টাইম যেতে পারলাম না আমাদেরকে আল্লাহ যেন মাফ করে দেয় এই জন্য আল্লাহ কাছে একটু মাফ চান আর আমাদেরকে একটু পারমিশন দিয়ে দেন আমরা আপনাকে সঙ্গে জয়েন করতে পারছি তো আল্লাহ তালা তাদের অন্তরের খবর জানেন আসল উদ্দেশ্য হচ্ছে তারা মনে করছে রিস্ক আছে গেলে যদি কাফের করে খামাখা এই জীবন বাজি রাখার দরকার কি তো আল্লাহ তাদের খবর ফাঁস করে দিলেন তারা আপনার কাছে জবান দিয়ে এমন কথা বলে যেটা তাদের অন্তরে নেই অন্তরে আসলে ভয় ভীতি কাফেরদের সঙ্গে ফেস করবে না কোন অকুয়ার্ড সিচুয়েশন গোস্ব থেকে আল্লাহর শাস্তি থেকে বাঁচাতে পারবে যদি আল্লাহ তালা তোমাদেরকে কোন ক্ষতি করতে চান আল্লাহ তোমাদেরকে শাস্তি দিতে চান অথবা আল্লাহর কাছে কোনো উপকারও পেতে চাইলে সেটাও তো আটকানোর ক্ষমতা সেটা সম্পর্কে আল্লাহ ভালো করে জানেন বরঞ্চ তোমরা ধারণা করেছিলে যে রাসুল এবং মমিনগণ তাদের পরিবার পরিজনের কাছে আর নিরাপত্তা সহকারে ফেরত আসতে পারবেন না তাদের কিছু একটা ঘটিয়ে দিতে পারে এই ভয় তোমাদেরকে কাবু করে ফেলেছিল বরঞ্চ এই ধারণা তোমাদের মনে খুব আকর্ষণীয় করে ফুটে উঠেছিল জীবন বাঁচানোর এই খাহেস কোন বিপদ ভয় ভীতির কোনো পরিবেশ থেকে নিজেদেরকে রক্ষা করা আর তোমরা খুব খারাপ ধারণা পোষণ করেছিলে আসলে যারা ধ্বংস ছাড়া তাদের কপালে আর কিছু নেই এরা মোনাফি কেসিমের লোকগুলো বিভিন্ন ওজর দিয়েছিল শেষ পর্যন্ত আল্লাহ এই নবীর সাহাবিগণ তারা মোটামুটি জিলহাদ মাসেই ওনারা সাহাবিদের বড় নাম্বার প্রায় দেড় হাজারের মতো ওনারা নবী করিম সালামের সঙ্গে চলে আসলেন করলেন এবং আনহা ছিলেন নবী করিমসাল্সলাম বেবি মধ্যে বিভিন্ন অভিযানে তিনি কোন বেবি নিয়ে যেতেন একজনকে জি টাইম উম সাল্লামিয়াল আনহকে সাথে নিয়ে গেলেন এবং মোদিনা দায়িত্ব দিলেন নুমাইলা ইবনে আবদুল্লাহ আল্লাহি আবার কোন কোন আছে কোনো রেওয়ায় আসছে আব্দুল্লা সাহাবি আবার সেটার ব্যাপারে বলা হচ্ছে নুমাইলা ছিলেন মোটামুটি প্রশাসনিক দায়িত্বে আর আবদুল্লাহ আব্দুল উম মাহতুম অন্তঃ সাহাবি ছিলেন নামাজের নেতৃত্বের দায়িত্বে হয়তো এভাবে তিনি ভাগ করে দিয়েছিলেন ওনাদেরকে তিনি বললেন যে তোমরা কেউ ভারী কোনো অস্ত্র নিয়ে যাবে না শুধুমাত্র চাই করার জন্য লুটতরা কোন জালিম কম এটা করে ফেলে আত্মরক্ষার জন্য তো এটা এটা অ্যাকসেপ্টেবল যে মক্কার কাফেররা যদি অন্য বর্ষা টর্ষা কিছু এগুলো নিয়ে যায় তীর তাহলে মনে করতে হবে যুদ্ধ করতে এসেছে আর শুধু থাকলে তারা বুঝবে যে না তাদের কোন যুদ্ধের কোন খেয়াল নেই তারা এসেছে শুধুমাত্র করতে পারে এই রকম করে তিনি আহ রেডি হয়ে আসতে বললেন এবং সাথে করে ওনারা কোরবাড়ির পশু নিয়ে আসলেন এবং এভাবে মদিনার দিকে জুল হোলাই ফাতে তিনি জোহরের নামাজ পড়লেন মোদিনা থেকে বের হয়ে যে জুল হোলাই ফেতে আমরা এ হারাম করি সেখানে এহারাম করেন তিনি সেখানে জোহর পড়লেন অতপর তিনি ওনার যে কোরবানির জানোয়ার ছিল সেটা কোরবানির জানোয়ারের মধ্যে তিনি এক কিছু রশি টসি বাঁধলেন এবং জানোয়ারের যে উপরে উঁটের উপরে যে একটা শৃঙ্গ থাকে সেখানে একটু খোঁচা দিয়ে হচ্ছে। তাতে করে পথে কোনো ডাকাত সহজে অ্যাটাক করে না লুটতলাজকারীরাও আসে না এটা ছিল আরব দেশের একটা স্বীকৃতি সিস্টেম এরপরে তিনি জহরের নামাজের পরে আহ এহেরাম পড়ে জোহর নামাজ পড়লেন জোহর নামাজের পরে তিনি পড়েছেন দুই ডাকাত ওমরার কোন বা এহরামের নামাজ পড়েন নাই কেউ যদি ফরজ নামাজ পড়ে তাহলে আর দুই রাকাত ওমরার জন্য বা হাজের জন্য এহরাম করতে এহরামের আর লাগে না আর কেউ যদি এমন সময় এহরাম করে যখন কোন ওয়াক্তা নামাজ নেই তখন দুই রাত নামাজ পড়ে নেওয়া এরামের জন্য ভালো এরপরে করিম সাল রা করে দিলেন তালবিয়া মুদিনার দিকে মক্কার দিকে আর নবী করিম সাল্লি সাল্লাম ওনার সামনে বসর সাফ সুফিয়ান খোজাই নামে এক সাহাবিকে পাঠালেন যে সামনের দিকে উনি গোয়েন্দার মতো কাজ করতেন চর হিসাবে যে কোনো খোঁজখবর খবর যায় কিনা গুপ্তচর হিসাবে তিনি এগুলো নিয়ে মদিনায় পৌঁছাবেন এরকম কোনো খবর পাওয়া গেলে তারা অ্যাটাক করতে আসছে বা অন্য কোন কাহু আসছে ওনাকে পাঠালেন